বিসমুল্লাহ আহমদুলিল্লাহ ওয়াসালাম রাসুলিল্লা আমরা কালকে একটু ইন্ট্রোডাকশন দিছিলাম বারোটা পয়েন্ট পড়ছিলাম ইমান বিনষ্টকারী বিষয়ে এই হেডিংয়ের আন্ডারে বা ইসলাম বিনষ্টকারী বিষয়ে এই বারোটা পয়েন্ট পড়ে গেছিলাম আমরা তারপর প্রথম পয়েন্টটা শুরু করে আবার একটু জেনারেল কথা বলছিলাম আমরা একটা জিনিস মনে রাখবো যে কুফর এবং কুফর যেটাকে বড় কুফ কুফর দুই রকমের বললাম তো আগে আগেই বোধহয় বলছি সেই যেরকম দুই রকমের কুফর এরকম দুই রকমের ইমানের যেরকম অনেক কটা ব্র্যাঞ্চ আছে সাতাত্তরটা শাখা পড়লাম আমরা ওই একটা বইয়ের নাম বলছিলাম সোয়াবুল ইমান ইমাম বাইহাকের একটা বই ইংরেজিতে ফেইথ হ্যা সেভেন্টি সেভেন ব্রাঞ্চেস তো কুফুরেরও সেরকম শাখা আছে কুপুরের ভিতরে ছোটো কুফুর এবং বড়ো কুফর আছে কোনো কুফোর ছোটো কোনো কুফুর বড়ো সেটাও আমরা বলছিলাম ভিতরে আছে সেটাও বলছিলাম আমরা একটা উদাহরণ কালকে আমরা দিয়েছিলাম ছোটো বড়ো শিরকের একটা যেমন হচ্ছে রিয়া আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য কিন্তু যখন কেউ আপনার দিকে তাকাইল আপনি সুন্দর করে যেভাবে স্বাভাবিকভাবে নামাজটা পড়তেছিলেন তার চেয়ে সুন্দর করে পড়তে শুরু করলেন এটাই হচ্ছে রিয়ার একটা উদাহরণ এটাকে ছোট শিখ বলা হয় এটাতে থেকে ইসলাম থেকে বের হয়ে যায় না বা অমুসলিম হয়ে যায় না কিন্তু এটা একটা বড়ো গুণা এবং তার আমলটা নষ্ট হয়ে যায় যে আমলটা আপনি করতেছিলেন সেটা নষ্ট হয়ে যাবে একইভাবে কুফোর ছোটো কুফোর আমরা উদাহরণ দিছিলাম যে কারো লেনিয়ে তাকে গালি দেওয়া এটা কুফোর ছোটো কুফোর এটা অথবা কারো কাউকে হত্যা করা একটা ছোট কুফোর ছোট কুফর তেমনি বড়ো কুফুর যেগুলো সেগুলোতে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় আমরা এটা মনে রাখবো যে কুফুরের এটা কাজ করলে খুব কাফির হয়ে যায় না এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট অজ্ঞতা অজুয়াতটা থাকতে পারে আগেই বলছি আমরা সে জানে না হয়তো আর দুই নাম্বার হচ্ছে যে আমরা আমাদের কাউকে কাফির প্রতিপন্ন করা এটা আমাদের কাজই না আমরা এটা এই এই লাইনেই যাব না এটা হচ্ছে প্রথমত সরকার মুসলিম দেশের সরকার তারা এটাই করবে বা তাদের নির্ধারিত কাজই বা যারা আসেন যারা বিচার আচার করেন জাজ তারা এটা নির্ধারণ করবেন অথবা যারা বড় আলেম ধরেন আমিনা বদল এক মহিলা ছিলেন নিউ ইয়র্কে রাস্তার উপরে ছেলেদেরকে ইমামতি করছিলেন কমিউনিস্ট তাকে যেমন বড় বড় স্কলাররা তাকে ফির করা বলো এটাকে মানে কাফের বলে ফত দিস এবং সেটার দলিল দিস এটা তাদের কাজ এটা আমাদের কাজ না সুতরাং আমরা যদি কখনো কারো ভিতরে কুফোর দেখি আমরা সংকিত হব উনি যদি নিজেকে মুসলিম বলেন তাকে নিয়ে আমরা সংকিত হব তাকে বোঝানোর চেষ্টা করব কিন্তু আমরা তাকে কখনোই কাফের বলবো না ইনসিস্টেন্টলি যদি কেউ কুফুরের উপরে থাকেন না শোনেন কথা বা শিল্কের উপর থাকেন বলার পরেও না শোনেন বা না ফিরে আসেন অথবা না কারেকশন করেন নিজেকে সেই ক্ষেত্রে আমরা তার সাথে সাবধানে মোহামেলাত করবো অর্থাৎ আমাদের বিজনেস পার্টনার করতে তার ব্যাপারে আমরা সাবধান হব তার সাথে মেয়ে বিয়ে দিতে বা বোন বিয়ে দিতে আমরা সাবধান হব বা ইত্যাদি ইত্যাদি কিন্তু তাকে তিনি যতক্ষণ নিজেকে মুসলিম বলতেছেন ততক্ষণ আমরা মাস পিপুল যারা সাধারণ মানুষ যারা তারা তাকে তাকফির করব না বা তাকে কাফের ডাকবো না মুসলিম্মার বড় বড় ফিতনার একটা কিন্তু এটা একে অপরকে কাফের বলা কাফের প্রতিমান করার চেষ্টা করা এবং তাকফির করা যেটাকে বলি আমরা এই এই কাজটাকে তাকফির বলে তো কি তো চলনামের আমরা বলছিলাম যে প্রথম পয়েন্টটা ছিল যে কোনো ধরনের বড়ো সেত মানুষকে বড়ো সেত এর উপর যদি কেউ মারা যায় তাহলে সে তার জন্য পা বা না করে যদি মারা যায় তার জন্য জান্নাত থারাম হয়ে যায় এবং জাহান্ন অজীব হয়ে যায় অত্যন্ত বড়ো একটা কথা ইয় আল্লাহ নিজেই সুরা ইউসুফের একটা আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাস করা সত্ত্বেও মুসিক আমার সামনে আয়টা এই মুহুর্তে নাই আয়াত সুরা ইউসুফের একশো ছয় সম্ভবত একশো ছয় নম্বর আয়াত অথবা একশো আট নাম্বার আয়াত একশো ছয় বোধ পড়ে আমার একশো আমরা দেখব এটা এটা একটা ভ্যারিফাই করতে কোনো বড়ো কোনো ই না আমরা মুহূর্তেই করতে পারব কালকে করবো আমি কালকে বলব আজকে পেন্ডিং থাকে এটা একশো বা একশো আট নাম্বার আয় তা আমি নট শিওর আল্লাহ বলতেছেন যে মানুষ আল্লাহ মান আনে কিন্তু ইয় তারা মশ্রিক বা শীত করে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের দেশে বহু বহু মানুষ এই এই ক্যাটাগরিতে পড়ে যাবে নো ইংলিশ আর আনলো ইংলিশ সেই জন্য আমরা তাদেরকে মুশ্রিক বলবো না বা কাফের ফতোয়া দিবো না কিন্তু আমরা তাদের ব্যাপারে ভয় করবো যারা কবর পূজা করেন যারা মাজারে যান যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করেন দোয়া করেন হাত তুলে তার উদ্দেশ্যে মানে নাজাদ চান তাদের কাছে বা তাদের কাছে বেস টিকিট চান অন এন অন এন অন অনেক রকমের ব্যাপার আছে আমরা পড়বো একটু একটু করে তো প্রথম যে ইটা বলতে আমরা প্রথম যে টাইপের কথা আমরা বলবো সেটা হচ্ছে আচ্ছা প্রথম আমরা কি ই বললাম নাকি আয়াত দুটা একটু বলে নেই যে দুটো আয়াতকে সময় কোট করা হবে ই হিসাবে আপনার সব সময় শির্কের কথা আসলে যে দুটো আয়াতকে কোট করা হয় একটা সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত একটা হচ্ছে সুরা মাই বাহাত্তর নম্বর আয়াত এই দুটো আয় সবসময় কোট করা হয় প্রথম আয়তটা অর্থটা এরকম যে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ তার সাথে কাউকে শরিক করাটাকে ক্ষমা করেন না কিন্তু তারছে ছোট ছোটো কিছু তার কম কিছু বা তার মানে তার কম কোনো পাপ বা গুনা যাকে ইচ্ছে তাকে আল্লাহ ক্ষমা করে দেন আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ সাথে কাউকে পার্টনার বানায় ওয়ার্সিপে মেনলি বলতেছেন পার্টনার বানায় মানে ওয়ার্কশিপে যে কোনো কিছু দেয় কিন্তু ওয়ার্কশিপের স্পেশালি বলতেছেন আর কি স্পেশালি ওয়ার্সিপে কথাটা কেন আসতে এটা আমি বলব পরে হোয়াটসঅ্যাপের কথাটা কেন এখানে বলা হচ্ছে বা সেন্সটা এখানে হোয়াটসঅ্যাপের পরে বলব আমরা সে একটা ভীষণ রকমের গুণা আবিষ্কার করলো বা আবিষ্কার করলে সেই জন্য বলতেছেন আল্লাহ যে সে এটা এটা এটা থাকার এটা নাই এটা এই হয় না এটা হওয়ার নয় কিন্তু সেটা আবিষ্কার করলো और सुरम आदर बहत्तर नम्बर आये आल्लाहत् नम्बर आयते आल्लाहते निश्चय आल्लर सारिक कर आल्ला जानात के हराम कर दें आगुन तर आगुन मानी जहान्नमें बसस्थान और जरा जालिम अर्थात जालिम बोलते जालिमिकार जालीमे कथा बोला তাদের কোন কোনো করে নেই এই যেটা আয়তের সমন্বিত অর্থ হচ্ছে বা আমাদের জন্য আমাদের জন্য শেখার জিনিস যেটা সেটা যে শিল্পের উপর যদি আমরা তবা না করে কেউ মারা যায় তার জন্য জান্না থারাম হয়ে যাবে তাকে আল্লাহ মাফ করবেন না এবং তার জন্য জাহান্নাজিব হয়ে যাবে এর চেয়ে ছোটো কোনো গোনা যদি আমরা করি কবিরা গোনা সেটা যত ই হোক যত বড়ই হোক আমরা আশা করতে পারি আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা চাই আল্লাহ নিশ্চয়ই আমাদের মাফ করে দেবেন এবং আমরা চির জাহান নামে হব না যদি কিছু সময় জাহান নামে থাকি বা ওই ওইটুকু ইসের জন্য যেটুকু প্রায়শ্চিত্র করতে হয় সেইটুকু থাকার পরে কোনো না কোনো আমরা হয়তো জান্নাতে যাব যদিও ওইটা সাহস কোনো মুসলিমের হওয়া উচিত না কারণ জান্নাতের এক সরি যাহান নামের টর্মেন্ট যেটা বা শাস্তি যেটা তার এক সেকেন্ড এর এক সেকেন্ড থেকে বাঁচার জন্য মানুষ এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সেটা বিলিয়ে দিতে রাজি থাকবে আর বা সেটা দিয়ে দিতে রাজি থাকবে এতই এতই সিভিয়ার সেই টর্নমেন্ট আসলে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য বা পুরস্কার যেমন আমরা মানব মস্তিষ্কে ধারণ করতে পারি না বা চিন্তা করতে পারি না জাহান নামের আমরা চিন্তা করতে পারি না আল্লাহ এই জন্য কতগুলো এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাইছে যে এটা এরকম হবে এটা এরকম হবে আমরা বলতে পারি যে এটা অ্যানালজি বলতে পারি কিন্তু রিয়েলি যে কি হবে এটা আমরা কল্পনা করতে পারি না যাই হোক এই এই দুইটা আয়তের সমন্বিত অর্থটা যা দাঁড়ায় আমরা এটা জীবনের প্রত্যেকটা স্টেপে মনে রাখার চেষ্টা করব এখন আমরা এখানে মেজর শিরকের কথাই বলতেছি মানে মাইনসির্কের কথা আর আলোচনা করব না মেজর শির বা বড়ো শির চার রকমের শির্ক আমরা আলাপ করবো সেই চার রকমের যে কোনোটা করলেই প্রথম পয়েন্টের আন্ডারে চার রকমের যে কোনোটা করলেই আমরা ইসলাম থেকে বা ইমান থেকে বের যাওয়ার সম্ভাবনার সম্মুখীন হব আর প্রথমটা হচ্ছে দোয়ার দোয়ার চাওয়া কারো কাছে প্রার্থনা করা যেটা অনেক মানুষকে দেখবেন মাজারে গিয়ে হাত তুলে চাইতেছে রাসুল সাল্লাহামের কবরে হাত তুলে চাইতেছে অথবা কোনো একজন পীরের কাছে হাত তুলে চাইতেছে বা কোনো অনেক দূর দেশে কেউ আছেন তার দিকে হাত তুলে তার কাছে হাত তুলে চাইতেছে আল্লাহ ছাড়া একটা হচ্ছে যে দোয়া যেটাকে বলি আমরা হাত তুলে যেটা আমরা করি আমরা যেটা দোয়া করি চাই যেটা আল্লাহর কাছে দোয়া হচ্ছে এসেন্স অফ ওয়ার্শিপ এই কথাটা মানে হচ্ছে যে আপনার মানুষ ইবাদত করে কেন কার ইবাদত করে শিলা তার ইবাদত করে তার ব্যয়টি যেটাকে আমরা বলি তার ইবাদত করে কেন ইবাদত করে সে তার কাছে কিছু চায় সে চাওয়াটা বিভিন্ন ফর্মের হইতে পারে সে জান্নার চায় সে অসুস্থতা থেকে মুক্তি চায় সে সন্তান চায় সে সম্পদ চায় চায়কার কাছে যে দিতে পারে আল্লাহ ছাড়া রিয়েলি আপনাকে মানে কেউ কিছু দিতে পারে না এই কথাটা আমরা সতেরোবার অন্তত ফরজনামাজগুলোতে বলি ইয়া কেন আবৃদুর ইয়া কেন স্পাইন আমরা কেবল তোমার কাছেই তোমারই ইবাদত করি ইয়া কেন আবদুল বা ইয়া কেন এবং শুধু তোমার কাছেই চাই এই কথাটা কিন্তু আমরা বলি ছত্রবার ফরোজনামাজের সুরাফাতে যখন পড়ি তখন বলি আর কেবলই তোমার কাছে চাই এই চাওয়াটা হচ্ছে এই চাওয়া যেটা আমরা বলতেছি যা যেটা আমরা দোয়াতে চাই প্রার্থনায় চাই সেটা আমি আপনার কাছে এক গ্লাস পানি চাইলাম সেটা কোনো ব্যাপার না বা আপনি টেবিলে পানি আসে আমাকে আমি বললাম যে গ্লাসটা আগায় দেন এই চাওয়া না যেটা হচ্ছে যেটা যেটা আমাদের আওতার ভিতর নাই যেটার জন্য আমরা অন্যের মুখাপেক্ষী বা অন্য আল্লাহর মুখাপেক্ষী সেই জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই যেগুলো কথা বললাম আমরা সেটা আমরা এমন কারোর কাছে চাই যেটা সেটা দিতে যে জিনিস সেটা দিতে পারে এটা শুধুমাত্র আল্লাহর জন্য রিজার্ভ থাকা উচিত থাকার কথা এটা যখন অন্য কোন মানুষ অন্য কারোর কাছে চায় তখন সেটা বড় শিখ একটা বড় শিখ প্রার্থনা শিখ বলি আমরা এটা এবং সে তার ইমান নষ্ট হয়ে যায় বা সে এটা ইমান মনিষ্টকারী বিষয় সে ইসলাম থেকে বের হয়ে যায় যাওয়ার কথা এখন কারো ব্যাপারে যদি একদম অজ্ঞ হয় কৃষিটা অন্য জিনিস কিন্তু এটা স্বাভাবিকভাবে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা বা এটা ইমান মিনিষ্টকারী বিষয় বলব আমরা এরপরটা হচ্ছে যে পারপাস ইনটেনশান এবং গোল এখানে শিখ হয়ে যাওয়া পারপাস উদ্দেশ্য ইন্টেনশান নিয়ত গোল লক্ষ্য এটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্টো ফোয়ারশিপ যেগুলো ইবাদতের ভিতরে পড়বে যত রকমের আছে সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে পারে এটা যদি সামান্যতম যদি অন্য কোনো দিকে যায় বা অন্য কারোর জন্য যায় তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যত ধরনের আগেরটা কিন্তু আমরা দোয়ার ব্যাপার বলছি শুধু আর এখন বলছি যত ধরনের ইবাদতের ব্যাপার আছে ইবাদত কি আমাদের আমাদের সালাত বা দোয়া সেটা ঠিক আছে ইবাদত আমরা তো বললাম দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স আমরা কোরবানি করি আমরা হাজ করি আমরা কসম খাই এবং এর এরকমের আরও অনেক জিনিস আছে যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে বা আল্লাহর উদ্দেশ্য করতে হবে যেমন ধরেন হজে যাচ্ছেন বহু মানুষ আছেন বাংলাদেশ থেকে হজে যান তাকে যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করে মাঝে মাঝে দেখে দেখাই তো আমরা যখন আমরা যখন টিভি দেখতাম দু এক সালের আগে যখন আমার বাসার টিভি ছিল তখন আমরা দেখতাম যে হজের আপনার হজযাত্রীদেরই করতেছে ওই ইন্টারভিউ নিচ্ছেন কেমন লাগতেছে আপনার কোথায় কোথায় যাচ্ছে মানে কেমন লাগতেছে কেমন হজে যাচ্ছে ইত্যাদি তখন আমি নিজে শুনছি বলতে বা আপনি শুনবেন হয়তো খেয়াল করলেই দেখবেন যে ও স্যার দোয়া পেলেন রজাটা দেখে যেন মরতে পারি তার তার এই যাত্রাটা মানে এই তীর্থযাত্রা যদি বলি আমরা এটা কিন্তু হওয়া উচিত ছিল কেবল আল্লাহর উদ্দেশ্যে কেবলমাত্র হজের জন্য ফরজ হজের জন্য যাওয়া উনি কিন্তু ওনার তীর্থযাত্রার উদ্দেশ্যটাই ঘুরাই দিয়েছেন এটা উনি বলতেছেন যে উনি রওজাটা দেখতে পারেন যেন মানে রসুলের কবরে যাওয়াটা হচ্ছে তার উদ্দেশ্য দিলাম আপনি দেখবেন যে অনেক সময় মানুষ মৃত মানুষের জন্য কোরবানি করে এই যে হয় দেখবেন এসে কোরবানি যেটা মানে অ্যাক্ট অ্যাক্ট অফ যদি বলেন গরু জবে করা এবং এখানে স্যাক্রিফাইস করা যদি মনে করেন এটা আমি যে আল্লাহর নামে করতেছি বা আল্লাহর জন্য করতেছি আমার আর তার একটাতে কোনো তফাত নেই একই রকম লাগবে দেখতে কিন্তু আমারটা একটা ইবাদত যেটা আল্লাহর জন্য করার তারটা সেই যদি বাজারে বা ওরস করে ওরসের জন্য গরু জবাই করে বা কি করে সেটা কিন্তু শির হয়ে গেল এখানে একটা আয়াত কোর্ট করতেছেন দুই নম্বর ক্যাটাগরির শির পড়তেছি আমরা চারটা ক্যাটাগরির শির পড়ব এখানে যেগুলো আপনার যেগুলোতে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আমরা দুই নম্বর ক্যাটাগরিটা পড়তেছি প্রথমটা ছিল প্রার্থনা শির দ্বিতীয়টা হচ্ছে নিয়তে উদ্দেশে বা লক্ষ্য মানে লক্ষ্য বিষ্ট ইত্যাদিতে দিতে মানে কাজটা হয়তো দেখলে মনে হবে যে এমন কিছু না কিন্তু অথবা কাজটা হয়তো ডিস্টিং করা যাবে না যেমন তিনি এহরাম বেদে হজের জন্য যাত্রা করতেছেন তাকে তো দেখে বোঝার উপায় না যে উনি কোন উদ্দেশ্যে হজ করতেছেন কিন্তু তার মনের ইটা হলো যে নবীর কবরে যাইতে পারলে হলো এটাই হজ বা এটাই মেইন মেইন কাজ এই ধরনের আর কি মানে আরও যা যা করা হয় বা যা উদাহরণ দিলাম এখানে সুরা আল আনাম এর আপনার একশো বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়াত কোর্ড করা হচ্ছে যেখানে বলতেছেন বলো রাসুলসাল্লাম রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ বলতেছেন বলো নিশ্চয়ই আমার সালাদ অর্থাৎ প্রেয়ার নামাজ যেটাকে আমরা বলি আমার কোরবানি স্যাক্রিফাইস আমার জীবন এবং আমার মরণ কেবলই আল্লাহর জন্য কেবল আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক যা কোনো শরিক নাই আর এটাই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি সারেন্ডারকারীদের ভিতর মুসলিমদের ভিতর প্রথম কে বলতেছেন রাসুস আলসম বলতেছেন এটার ভিতরে চলে আসতে যে কি কি জিনিসগুলো মানুষ ই ছাড়া করে আল্লাহ ছাড়া অন্যের জন্য করে বা মানে কী কী জিনিসগুলো কেবল আল্লাহর জন্য হবে আর প্রকারান্তরে এই জিনিসগুলো মানুষ আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য জিনিসের জন্য করে এবং অনেক সময় আমরা অনেক লাইটলি একটা কথা বলে ফেলি যেমন তিনি এখানে কী বলছেন মাই লিভিং এন্ড মাই ডাইং আমার আমার জীবন এবং আমার মরণ বা মৃত্যু কেবল আল্লাহর জন্য এটা বলছেন না আমরা আমরা অনেক সময় গান শুনি এভরিথিং আই ডু আই ডু ইট ফর ইউ প্রেমের গান কিন্তু টেলমি হাউ টু প্রেমের গান প্রত্যেকটা কথার ভিতর শেখ মানে গান নিষেধার তো অনেক মাল্টিপ্লাসটেড কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে এটা দি প্রত্যেকটা কথার ভিতর শেখ কিন্তু একজন মুসলিম কখনো বলতে পারেন না এভরিথিং আই ডু আই ডু ইট ফর ইউ কোনো মানুষকে বলতে পারে না শুধু আল্লাহকে বলতে পারতো যদি সে সেরকম সত্যি সেরকম হয় তারপরে টেলমি হা হাও মাই সাপোজ টু লিভ উইদাউট ইউ অত্যন্ত বড়ো একটা মিথ্যা কথা সবাইকে সবাই সবাইকে ছাড়া সবাই বাঁচে বাঁচতে পারে এটা কোনো ব্যাপার না আল্লাহভাবে অনেক বানিয়েছেন রসুলসাল্লা সাল্লাম তার বাবাকে দেখেনি নেই আর মা ছ বছর থাকা ছ বছর বয়সে মারা গেছেন আল্লাহ তাকে দুনিয়া শ্রেষ্ঠ মানুষ মানেছেন সুতরাং এটা এগুলো হলো বাজে কথা এই ধরনের দেখবেন প্রেমের গানে প্রেমের গানে প্রেমের কবিতায় বা অন্যত্র আমরা অহরহ শিরকের কথা বলি আমরা এগুলো বলবো না এই যে লিভিং ডায়ে কথা বলতেছেন যেখানে আমরা মনে করি যে এর এর না পাইলে আমরা বাঁচবো না ওইটা না হলে আমরা মরে যাব ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা করব না এগুলো এগুলো শিরকের ব্যাপার যাই হোক মানে ঈশার সিরক আর কি আপনার এই এই শ্রেণীর শীত কথা আমরা বলতেছি নিয়তে ইন্টেনশানে বা ইস্য হয়ে যাচ্ছে কথার জন্য বা আপনার আপনার ফিলিংয়ের জন্য হয়ে যাচ্ছে শীত যাই এখন আরেক ধরনের শিল্পের কথা বলা হচ্ছে এখানে যে এখানে বলতেছেন যখন মানুষের জীবনে এবং পারপাসে জীবনে এবং পারপাসে বললেন মানুষের জীবনটা এবং মানুষের জীবনের যা কিছু করলেন আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি হ্যাজ নো রিলেশন টু আল্লাহ হোয়াটসঅ্যাভার সেটাকেও বলতেছেন যে সেটাও শেখ বলতেছেন টাইম হি গেটস আপ ইন দ্য টু টাইম হি টু ব্যাট সকালে ঘুম থেকে উঠার থেকে রাতে যখন আবার ঘুমাইতে গেল Go, goes to bed at night his sole purpose goal reason for being is not to please allah but simply for the sake of this world eta ke boltesen arek dhoroner shirk eta eta ke arek dhoroner shirk boltesen eta ibnul qayyim eta lakhar theke quote korte chen ebong এখন থেকে রাফের বছর আগের একজন বড় আলেম ছিলেন তো উনি একটা দুটা আয়াত কোর্ট করছেন সুরাহুদের এখানে বলছেন হু সো এভার দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড গ্লিটার যে এই দুনিয়া চাকচিক্য চায় এই দুনিয়ার জীবন চায় শুধু এবং চাকচিক্য চায় টু দেম উই পে ইন ফুল দ্য ওয়েজেস অফ তাদেরকে আমরা তাদের কাজের পরিপূর্ণ পারিশ্রমিক দিব অর্থাৎ তারা যার জন্য স্ট্রাইক করছে সকাল থেকে বিকাল পর্যন্ত যেটাই যে পরে পড়লাম আমরা আগে সরি এই আয়তের কথাগুলো ছিল আমি আগে পড়ছি যে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা শুধু দুনিয়ার সমস্ত খাটাখাটি করে আল্লাহ প্লিজ আল্লাহকে প্লিজ করলো কিনা আল্লাহর সাথে কোনো সম্পর্ক আসে কিনা সেটা যায় না অ্যান্ড দে উইল হ্যাভ নো দে উইল হ্যাভ নো ডিমিনিউশন থেয়ারিং এখানে কোনো কমতি হবে না আল্লাহ কিছু কমতি দেবেন না তাদেরকে তারা যা কাজ করবে সেটা আল্লাহ তাদেরকে দিবেন এই জন্য কাফারদেরকে আল্লাহ ভরে দেন দে আর দোজ ফর হোম দেয়ার ইজ নাথিং ইন দ্য হিয়ার আফটার বাট ফায়ার তাদের জন্য আখির কিছুই থাকবে না আগুন ছাড়া অর্থাৎ জাহান্নাম ছাড়া ফায়ার উইথ উইথ এ ক্যাপিটালেফ আর তারপরে বলতেছেন অ্যান্ড ওয়ে আর দ্য ডিডস দ্য ডিড দেয়েরিন এবং তাদের এই কাজগুলো মিনিংলেস যা তারা এখানে করছে অর্থাৎ দুনিয়াতে তারা যে এত খাটাখাটি করলো এত পরিশ্রম করলো এগুলো মিনিংলেস তাদের কোনো কাজে আসবে না কখন আসবে না আকের রাতের সময় কোনো কাজে আসবে না অ্যান্ড অফ নো এফেক্ট ইজ দ্যাট তারা যা তার কোনো প্রভাব থাকবে না কোনো আসর থাকবে না কোনো লাভ হবে না কোনো প্রাপ্তি থাকবে না সুরাহুদ পনেরো সোল নম্বর এক এখানে একজন স্কলারের কাছ শোনা একটা ই আপনাদেরকে বলি হয়তো বলা মানে এই যে বিস্যান্ড পিসেস আমরা বলতেছি এগুলো কিন্তু সবই আপনারা ইনশাআল্লাহ প্রিজার্ভ করবেন বা চেষ্টা করবেন মনে ধরতে না পারলে রেকর্ডিংগুলো থাকলে হলো অথবা নোট করলেন আপনারা মনে রাখতেও পারেন মনে রাখলে তো বেস্ট আর সবচেয়ে বেস্ট হচ্ছে মনে রাখা তো মনে হয়তো আমাদের থাকবে না ছুটে যাবে সেই জন্য এখানে একজন স্কলার বলতেছেন যে ওই আরব দেশের কাফেরা তখন মুসলিমদেরকে জিজ্ঞেস করতো যখন নবতের পিডিয়াটা চলতেছে এই এই এইরকম বক্তব্যগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে যে এটা কি হয় নাকি যে তোমরা ভালো কাজ করবো আমরা ভালো কাজ করব। কিন্তু আমাদের ভালো কাজগুলো আমাদের জন্য কোনো কাজে আসবে না আখেরাতে নিষ্ফল হয়ে যাবে আর তোমাদের ভালো কাজগুলো ওজনে ভারী হবে এটা কেমন কথা হলো মানে একই ব্যাপারে দুই রকমের ই তো একজন স্কলার এটা এক্সপ্লেন করতে গিয়ে বলতেছিলেন যে যারা আপনারা নাইনটেনের এই পড়ছেন নাইনটেনের সায়েন্স ফিজিক্স বা এমনি জেনারেল সায়েন্সে পড়ছেন তারা জানেন যে আমাদের ওজন পৃথিবীতে যদি একশো বা ষাট কিলোগ্রাম ওয়েট হয় ধরেন ষাট কেজি ওয়েট পৃথিবীতে যদি হয় আমরা যেটা ভার অনুভব করব আমরা যদি চাঁদে যাই তাহলে দশ কেজি ওয়েট মাত্র ভার অনুভব করব আর মহাশূন্য আমরা দেখবো যে আমার ওয়েটলেস ফিল করব আমরা কোনো ওয়েট নাই এটার রিজন হচ্ছে যে আমাদের যে মাস যেটাকে আমরা বলি অর্থাৎ আমাদের মাস বা ভর যেটাকে বস্তু যেটা আছে আমার ভিতরে সেটা যদি ষাট কেজি হয়ে থাকে তাহলে ওইটাকে গুণ দিতে হয় জি দিয়ে জি বলি আমরা মাধ্যাকর্ষণজনিত তরণ বলি চাঁদেরও আছে একটা পৃথিবীরও আছে একটা পৃথিবীতে ওয়ান সিক্স হচ্ছে চাঁদের তাহলে পৃথিবীতে আপনার আপনি জি দিয়ে গুন করলে আপনার এটা হচ্ছে ষাট কেজি ওয়েট আর একই মানুষ যখন আপনি চাঁদে যাবেন এটা দশ কেজি ওয়েট হবে জিটা যেহেতু ওয়ান সিক্স তো ওই স্কলার বলতেছেন যে জি ফ্যাক্টর দিয়ে গুণ করলে যেভাবে ওজন তারতম্য হয় জি এর উপর ডিপেন্ড করবে ওজন জি যদি জিরো হয় ওজন জিরো যেমন মহাশানি জিরো একইভাবে ইমান ফ্যাক্টর দিয়ে সেদিন গুণ করা হবে আপনার আমলকে সো আপনার যে কাফের বা যে মস্মিক তা তো ইমান জিরো জিরো দিয়ে যত বড় কাজকে গুণ করেন যত বড়ো সংখ্যাকে গুণ করেন সেটা ফলাফল জিরো হবে সুতরাং মিজান যেটা যেখানে আপনার আমল বে করা হবে সেখানে কাফেরদের আমল কোনো কাজে আসবে না বা ওটা জিরো হবে আর আপনার বা আমার আমরা আশা করি আমাদের যদি ইমান পরিপূর্ণ থাকে আমাদের আমল পুরাটাই গৃহীত হবে আল্লাহর কাছে ইনশাল্লাহ তো আজকে আমরা শেষ করে দিই আরেকটা পয়েন্টে না গেলাম এর পরের পয়েন্টটা দুটা শিরকের পয়েন্ট আমরা এই করলাম কাভার করলাম একটা হলো প্রার্থনায় শির আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া আরেকটা আমরা বললাম উদ্দেশ্য পারপাস বা উদ্দেশ্য ইনটেনশন নিয়ে এবং গোল লক্ষ্য কী আলটিমেটলি কী পাইতে চান আপনি আলটিমেটলি দুনিয়া পাইতে চান আপনি দুনিয়ায় পাবেন হ্যাঁ লাইফের পারপাস কী বলছেন আমরা পরে শিখব ওমা খালাক্তুল জিন্না আলী সাইল্লা আবুদুন আমরা মানুষ এবং চীনকে শুধুমাত্র আমাদের ইবাদত করা ছাড়া আমাদের বলতে আল্লাহ আল্লাহ তো জানেন কোয়ালিটিভ এবং কোয়ালিটিভ প্লুরাল যেটা আমরা বলি মানে ম্যাজেস্ট্রি বা ওই ধরনের অথরিটিতে যারা থাকেন তারা অনেক সময় কোয়ালিটির ফ্লোরাল ইউস করেন তাদের কথায় রাজা করেন আর আল্লাহ তো সেটা সবচেয়ে বেশি রাইট তো উই বলেন আল্লাহ করানোর অনেক সময় কিন্তু উই মানে এটা ডেয়েটি হিসেবে প্লোরাল না আল্লাহ এক এক আল্লাহ কিন্তু আল্লাহ এটা বলেন উই তো ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ও এখানে অবশ্যই বলেন নাই ওই বলেন নাই জিন্না বলছেন না এখানে বলছেন সো সরি মাফ করে আমাকে আমার ভুল এখানে আয় বলছেন খালাক্তু বলছেন ওমা জিন্না বলে ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে মাত্র আমার এবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করি নাই সো এটা আর আর আর কোনো কারণে সৃষ্টি করেন নাই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আসবে কিছুর ভিতরে আপনি আপনার পার্পাস কি আপনার লাইফের পার্পাস ছিল আপনি শুধু আল্লাহ মানে আপনাকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য এটা হচ্ছে মেন কথা কিন্তু আপনি এই পার্পাসে ঘুরায় দিলেন আপনি পিএইচডি করার জন্য মনে করলেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আরও পলিটিক্যাল গোলের জন্য সৃষ্টি করা হয়েছে বা অন্য অনেক জিনিসের জন্য আপনি জীবনটাকে ব্যয় করলেন একসেপ্ট দ্যাট তখন কি হল তখন ওইটার জন্য shape with respect to purpose intention and goal ei ei second category sheet-e pore gelo eta amra inshallah er pore amra inshallah er pore jekhane shesh korlam shekhan theke ei korbo ei ayat ta sura zariyate 56 number ayat eta ni amra details alochona korbo pore important ekta purpose ki explicitly bhabe qur'an er ei ekta ayat e bola hoyche 51 number sura 56 number ayat amra pore ekshomoy ডিটেলস আলোচনা করবো আর আমাকে মাফ করে দিন আমার একটা ভুল হয়েছিল আমার মানে মানে মাথায় আসতেছিল যে আমরা কথাটা আসতেছিল কিন্তু আমি অ্যারাবিকটা খেয়াল করে নেই খালাক তু যখন বলছেন আপনারা যারা একটু আরবি অ্যারাবিক জানেন তারা জানেন যে তুটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার জন্য ইউজ করা হয় আর যদি বলতেন যে অন্যদের কথা বলতেন তাহলে বলতেন খালাক না বলতেন এটাও বলছেন কোথাও কিন্তু আল্লাহ তো বললাম কোরানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার ক্লুরাল এইভাবে অনেকভাবে কথা বলেন যেমন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার এবং ট্রুডাল ইউজ করেন আই এবং উই ইউজ করেন কোথাও সেকেন্ড পার্সন ইউজ করেন কোথাও থার্ড পার্সন ইউজ করেন আল্লাহ এটার কারণ হচ্ছে এটা স্কলারের একটা কারণ বের করছেন যে আপনি যেন আল্লাহকে প্রচলিত ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসন থার্ড পার্সনের মনে না করেন এবং আল্লাহকে যেন একটা পার্সন হিসাবে আমরা যেকোনানি কাছের পার্সন দূরের পার্সন বা কাউকে তুমি বলি আমরা কাউকে আপনি বলি কাউকে আপনারা বলি কাউকেই বলি এই এটা আল্লাহ বারবার শিফট করছেন যেমন ধরেন আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আর রহমানুর রাহিম এখানে কী বলতেছেন আল্লাহ এখানে থার্ড পারসন তাই না আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আওয়ালামিন আর রহমানুর রাহিম মালিকদিন এই পর্যন্ত কিন্তু থার্ড পারসন তারপরে কি ই আর ক্যানু বা ইয়ার কানাস্তাই সেকেন্ড পার্সন হয়ে গেল কেন আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই চাই ইসদিন আসিরতল মুস্তাকিম এখানে সেকেন্ড পারসন এরপরে সেকেন্ড পারসনই চলল সিরাওয়ালদিন আনাম আলহিম রাইরুল মাকদুব আলহিম ফলদ্দ আল্লিম এরপরে আল্লাহকে আমরা সেকেন্ড পারসনই বলতেছি কথাগুলো কিন্তু প্রথমে থার্ড পার্সেন্টে বললাম এইভাবে দেখবেন কোরআনের আয়তে একই আয়তের ভিতরে দেখবেন থার্ড পার্সেন থেকে করে ফার্স্ট বা ফার্স্ট থেকে সেকেন্ড সেকেন্ড হয়ে গেল বা ফার্স্ট থেকে থার্ড পার্সেন্ট হয়ে গেল এক আয়তের ভিতরেও আপনি দেখবেন এটা নিয়ে স্কলারদের অনেক গবেষণা আছে এবং তারা বলতে চান আপনার ব্রেনটা যেন আল্লাহকে একটা কিছুর ভিতরে লিমিটেড না করে ফেলে একটা কোনো মানুষের মতো ভাবতে না শুরু করে বা সাধারণত অন্য মানুষ বা প্রাণী বা জীবকে আমরা যেভাবে চিন্তা করি সেরকম যেন চিন্তা না করেন সেই জন্য আল্লাহ ব্যবহার করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ